মানবতার সমাধানো হ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক আলমদুলিল্লা রবিল আলমিন ওসালাত ওসালাম আলা শফিলম্বায়ুরসালী আজমাইন সম্মানিত আল্লাহ প্রশংসা সালাত সালাম সাল্লামের আমাদের হবে এই সুরা মক্কি সুরা এবং এই সুরার নাম জোখরুফ কারণ এই সুরার একটি আয়াতে জোখরুফ শব্দটি উল্লেখ করা হয়েছে যার মানে হচ্ছে স্বর্ণ আর জখরুফ মানে অলংকৃত করাও হয় আল্লাহ পাকের সাদ করছেন বিসমিল্লাহ রহমান হা আমিমিত মবিন সুস্পষ্ট কিতাবের শপথ আল্লাহ পাক শপথ করছেন কোরআনে করিমের ইন্না যা আল্হর আনান আরবিয়া নিশ্চয়ই আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি লা আল্লাহুম তাকিলুন যাতে করে তোমরা উপলব্ধি করতে পারো বুঝতে পারো ওয়াইফিল কিতাবনা ताबर निकट कितबर मूले मूल कितब अर्थात लौहे महफूज सुरक्षित फल के छिल जेखानी जिब्राइल अलीमे मुहम्मद सलाइसम ओपर नाजिल कर मोहम्मद रचित नय ललिजुन हकीिम आर से हे बड़ मर्जा सम्पन्न और ज्ञान विज्ञानपूर्णीज और हाकिम ए, ए दुटी हो रुण ये बड़ो मर्यादासम्पन्न कितब মোবারক কিতাব আর হাকিম আর জ্ঞানবিজ্ঞানে ভরা কিতাব আফানাদেব আনকোমো জিকরা সাফাহান আনকুন্তুম কৌমা মুসরিফিন আল্লাপাক বলছেন যে আমি কি তাহলে উপদেশকে তোমাদের থেকে প্রত্যাহার করে নেব যদি তোমরা সীমালঙ্গনকারী জাতি হও তোমরা যদি না মানো তার মানে এই নাই যে দেখলাম যে কোরআন তো তোমরা মানতে চাইলে না अल्लाह रसुल के मानते चाहलेना तक हमारे सत्यर दावत के प्रत्याहर कर ठीक हमार कथा उठिए निल का मानवजाति पर्त ये जेई हा क्या पहुँचाब हेमक्कर लोक तुम्हरा कबुल करा अन्न एलिक मानुषरा कबुल कर जर मध्यम आल्ला पाक मानवजाति पर्त पहुँचे देवे वकाम अर सल ना मिन नवीन फिला कत शत नबी पाठिए प्राचीन जुगे पूर्व जुगे अमाय तेह मिन नीन नबी तेारे तर ठाटा मजाक कर असदान ए मुश्रिक मक्कार लोक दे चाहते बसिरा धारण क्षेत्र शक्तिशाली छबरदस्त जी बड़ई क्षमतार मालिक छो तो तक ध्वस कर मजा मास आउालीन আর পূর্বের জাতিগুলির উদাহরণ অতীত হয়ে গেছে আগের যে জাতিগুলি এসেছিল আসার পরে তার অবাধ্য হয়েছিল তখন তাদেরকে ধ্বংস করেছি এগুলি অতীত হয়ে গেছে এবং এগুলি চিরসত্য ঘটনা সেগুলি থেকে তোমরা শিক্ষা নিতে পারো ওয়ালাইনসা আল তাহমান খালাক আসামা ওয়াতেওয়ালা হে নাবিদ এই আরব মুশ্রেকদেরকে যদি তুমি জিজ্ঞেস করো যে আসমানসমূহ আর জমিন কে সৃষ্টি করেছে লায়াক অবশ্যই তারা এক বাক্যে বলবে আলাকাল আজিজুল আলিম यब के सृष्ट करान आल्ला सबकिछ जानल्लाजी जहार आल्लाम आरदा महदन जिन्ही तुम्हारे भूमि के चलाचल पथ महदन मह कोल के बला है कले जेमन आराम शिशु घुमाय ठीक तेम ही मानुषामे निजे क्जकर्म चला फिर विश्राम सबकिछ ये जमीन ओपर करते जहार आल्लाकुम फी हास बोलान अल्लाह फक्रबुल आलम बोलान जी जमीन के तुम्हारे जे आल्लाह तुम्हारा कोल स्वरूप मायर कोल स्वरूप कर विस्तृत कर बसबाज्य कर क्यों क्यों एर अनुवाद कर विछाना दिए विछाना स्वरूप कर वह जायकुम फी हास् बोलान तुम्हारे अल्लाह फकरम ये रास्ता घाट तैरि कर दिए चलार मत यज्ञ कर दिए रास्तार उपयोगी ना हेले चलते पर तुम्हार लल्लाकुम तेहता दून जाते तुम्हारा দিক নির্দেশনা পাও হৃদায়ত পাও ওয়াল্লা আন আর আল্লাহ সে সত্তা যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন বেকাদারিন সুপরিমিত প্রয়োজনের বেশি করেন না এটা হচ্ছে আল্লাপাকের নীতিমালা কিন্তু কখনও শাস্তি স্বরূপ আল্লাপাক বেশি দেন কখনো শাস্তি স্বরূপ আল্লাহ কম দেন কিন্তু যখন যে রকমের প্রয়োজন তোমরা যদি ওই রকম পানি না পাও তাহলে তোমরা খেতে পাবে না তোমাদের খাদ্যের ব্যবস্থা হবে না আল্লাহিত এইভাবে মৃত জমিকে যে আল্লাহ জীবিত করতে পারেন সেই আল্লাহ তোমাদেরকে কবর থেকে পুনরায় জীবিত করে উঠাতে পারেন আল্লাহ পাক সেই সত্তা যিনি সমস্ত সৃষ্টিকে জোড়া জোড়া করেছেন অজা আল্লাহুমিনাল ফুলকেওয়ালা আন আমে মাথার কাবুন আর আল্লাহ পাক সেই সত্তা যিনি তোমাদের জন্য জলজাহাজ এবং গবাদি পশুকে এমন করে সৃষ্টি করেছেন যেগুলির ওপর তোমরা আরোহণ করে থাকো চেপে থাকো লেতাস্তাও আলা জহুরিহি যাতে করে এইসব বাহনের পিঠের ওপর বাহনের ওপর তোমরা চাপতে পারো সুম্মতাজ করো নেব্যে কুম অতপর তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ স্মরণ করবে যে আল্লাহ কোথাও আমাদের ওপর দয়া করেছেন যে আমাদের জন্য যা তাতের ব্যবস্থা করে দিয়েছেন যানবাহনের ব্যবস্থা করেছেন এজাস তওয়ায়তুম আলী যখন তার উপর তোমরা স্থির হয়ে বসবে অতাকুলু আর তোমরা বলবে সুভান আল্লা সাক্ষার আল পবিত্র সত্তা তেনি যিনি আমাদের জন্য এগুলিকে বশীভূত করে দিয়েছেন অমা কনাল মুকরেন এগুলিকে আমরা নিজের বসে নিয়ে আসতে পারতাম না যদি আল্লাহ তোফিকরা দিতেন জাহাজে বসবে আর তারপরে আর সেটা ডুববে না তোমাদেরকে নিয়ে তোমাদের গন্তব্য স্থানে নিয়ে যাবে পৌঁছিতে পারবে তোমরা উঁটের পিঠে বসবে আর ওঁট অনুগত হয়ে যেখানে যেতে চাইবে সেখানে নিয়ে যাবে আল্লাহ যদি এই ক্ষমতা তোমাদের না দিতেন তাহলে তোমাদের উপায় ছিল না আল্লাহ ফেকরবুল্লা আলমিন তারপরে এরশাদ করছেন ওয়াঈ রব্বেন আলামুন কালিবন আর এটাও তোমরা বলবে যে নিশ্চয় আমাদের প্রতিপালকের কাছে অবশ্যই আমাদের ফিরে যেতে হবে আমরা দুনিয়াতে যতই উন্নতি করিনি কেন যতই আমরা পৃথিবীর ভোগের সামগ্রীগুলিকে আমাদের বসে কেন না কেন আয়িত্তে করিনি না কেন একদিন আল্লাপের কাছে ফিরে যেতাম এটা হচ্ছে একজন মমিনের কথা পক্ষান্তরে যারা ইমানবিহীন যান্ত্রিক সভ্যতার যুগে উন্নতি করছে তারা পেছন দিকে ফিরে দেখে না উন্নতি করতে গিয়ে আল্লা পরকাল কখনও জীবনে স্মরণ হল না মরেও যাচ্ছে প্রাকৃতিক মত পৃথিবীতে আসতে হবে যেতে হবে এটা হচ্ছে পৃথিবীর সিস্টেম ব্যাস ও জায়ারুল আহমিন এবাদ হিজুজান মুশরেকরা আল্লাহর বান্দাদের মধ্য থেকে তার অংশ সাব্যস্ত করেছে আল্লাহর বান্দাদের মধ্য থেকে মানে আল্লাহর সৃষ্টির মধ্য থেকে আল্লাহ আল্লাপাকের অংশ সাব্যস্ত করেছে তার মানে আল্লাহর অংশ মানে আল্লাহর সন্তান যেমন খ্রিস্টানরা ঈশাকে আর ইয়াহুদিরা ওজাইরকে এই রকমই আল্লাপাকের সৃষ্টি ফেরেস তারা মক্কার মুশরেকরা আর মুশরেকরা সেগুলিকে আল্লাহর মেঘ আল্লাহর কন্যা বলতো এছাড়াও যেগুলিকে অংশীদার বানানো হয়েছে হয়তো পাকের সন্তান মেয়ে ইত্যাদি বলা হয়নি কিন্তু সেগুলিকে আল্লাপের শরিক বানানো হয়েছে তো আল্লাপের অংশ তাদেরকে বা অংশীদার সাব্যস্ত করেছে আল্লাহ পাক ছাড়া অন্যের যে পূজা উপাসনা হয়েছে তাতে অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে মহিলা আকারে এর রহস্য কী এর রহস্য হচ্ছে যে প্রাচীন যুগে মুশ্রিকরা ফেরিস্তাগুলিকে মনে করতে এগুলি আল্লাহর মেয়ে আর আল্লাহ মেয়েগুলিকে যদি খুশি রাখি পুজো করার মাধ্যমে এগুলির এগুলির উপাসনা করার মাধ্যমে তা আল্লাহ খুশি হবে যার ফলে অধিকাংশ দেবদেবী এগুলি হচ্ছে স্ত্রী লিঙ্গ তাদের কাছে আল্লাহ পাকবুল আলমিন এর সাদ করছেন ইন্ডালিন নিশ্চয়ই মানব জাতি অকৃতজ্ঞ স্পষ্ট অকৃতজ্ঞ হয়ে থাকে আমি তা মেম্মায় লোক বানাত ও আশফাকুম্বিল বানিন আল্লাহ কি সৃষ্টি করেছেন তার থেকে শুধু মেয়েগুলিকে গ্রহণ করেছেন বাছাই করেছেন যে আমি শুধু মেয়ে নেব ও আশফাকুম্ব আর তোমাদেরকে মনোনীত করেছেন ছেলে সন্তান দিয়ে মানে তোমরা শুধু পছন্দ করো ছেলে আর আল্লাহ শুধু মেয়েগুলি নিল ওয়েদ আের আহম বেমা দরাবল রহমান মাসালা জাল্লা ওজহ মুসান ওহকিম এই আরো কথা আল্লাহাক বলছেন যে তোমরা তো শুধু ছেলে চাও আর মেয়ে হইলে তো মেয়েকে রাখতেই চাও না জীবন্ত দাফন করে দাও আর আল্লাহর জন্য কী করে মেয়ে করলে তোমরা নিজের জন্য যেটা ভালোবাসো ওটাও আল্লাহর জন্যই ভালোবাসো আর ওইরকম ভ্রান্ত একা কী দে হতো আল্লাপাক বলছেন অথচ আরব মুশরিকাকে যখন সুসংবাদ দেওয়া হইত বেমা দারাব আলীর রহমান এমন কিছুর যেটা তারা দয়াবান আল্লাহর জন্য উপমা পেশ করেছে মানে আল্লাহর মেয়ে কথা বলেছে এই মেয়ের যদি সুসংবাদ দেওয়া কোন ব্যক্তি বাইরে গেছে সফরে গেছে বাড়ি আসছে গ্রামের বাইরেও কে বলা হয় জানো তোমার বাড়িতে মেয়ে হয়েছে জাল্লা বো মুসা তখন মুখমন্ডল কালো হয়ে যেত ওহ কম আর দুঃখ বেদনায় মন একবারে ভেঙে পড়ত কি দুঃখ কি কষ্ট দুঃখ কষ্ট রাখার জায়গা নেই কেন বাড়িতেছে আল্লাপাকলমিন বলছেন আওয়ামাইফিল হেলিয়া তেসামে গাইরম অবিন আচ্ছা বলল যারা লালিত পালিত হয় অলঙ্কারে মানে মেয়ে যাত ও হফিল খেসামে গাইরম অবিন আর ঝগড়া হলে তারা নিজের কথা স্পষ্ট করে ব্যক্ত করতে পারে না অর্থাৎ মেরা এগুলি আল্লাহর জন্য চয়ন করলে যে আল্লাহর শুধু মেয়ে তোমরা ওগুলো নিতে চাও না ওয়াজারুল মালাতে এবাদুর রহমান এন আসা আর তারা ফেরিস্তাদেরকে যারা রহমান দয়াবানের বান্দা অনগত বান্দা তাদেরকে এরা এনাসা মেয়ে সন্তান বলে আখ্যায়িত করেছে যে আল্লাহর ফেরিস্তারা এরা হচ্ছে দেবী এরা হচ্ছে নারী জাতি অথচ ফেরিস্তাদের কোনো লিঙ্গ নেই আর শাহেদুখাল কাহুম আল্লাহ বলছেন তাদেরকে যখন আমি সৃষ্টি করি তারা কি হাজির ছিল উপস্থিত ছিল দেখেছে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি আলাইকুম আমি আর আপনারা দেখছেন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 एटा आपना आर आमार शुक्रवार बुधवार रत न पुन सम्प्रचार सकाल साढ़े सतटा बांगे बांग कहमे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 সম্মানিত ভাতৃমন্ডলি ফিরে আসি আমরা আমাদের আলোচনার দিকে আর মুশ্রিকরা বলতো যে আল্লা দয়াবান যদি চাইতেন তাহলে আমরা সব উপাস্যের পূজা করতাম না আল্লাপাকে এমন একেবারে ক্লিয়ার করে দিতেন ফেরিস্তা নামিয়ে অথবা আমাদের সাথে কথা বলে বিভিন্ন রকম এমন প্রস্তাব যেগুলি অবস্তব কথা তা বলতো মা আলহম বেজারিকা মিন এলম এই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই ইনহুম ইল্লাফরসুন তারা শুধু অনুমান ভিত্তিক কথাবার্তা বলে আম আমিন কাবলিহি ফাহি মুস্তম শেখুন এর পূর্বে কি মোহাম্মদ সাল্লা সাল্লামের পূর্বে কোরআনে করিমের পূর্বে কি আমি তাদের কি আমন কোনো গ্রন্থ দিয়েছি যেটা তারা মজবুত করে ধারণ করে আছে আর তাতে আছে তাদের এসব উপাস্যের পুজো আল্লাহ ছাড়া অন্যের এবাদত উপাসনা এগুলি কি কোনো কিতাবে আছে নেই বলং তারা দলিল স্বরূপ পেশ করেছে ইন্না ওয়াজাদনা আনা আলা উম্মাহ আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক পন্থার উপর এখন উম্মাতুন মানে আলা তার এক পন্থার ওপর ওয়া ইন্না আলা আসার মোহতাদুন আর আমরা তাদেরই পেছনে অনুকরণ করে আমরা সঠিক রাস্তা পাবো বাপদাদাকে মারলেই আমরা ঠিক পথে থাকবো আমরা আর অন্য কথা শুনবো না এইটাই হচ্ছে যত বাতিলপন্থী যুগে যুগে যত বিদাতপন্থী যত গুমরারা তাদের ধর্মের নামে যারা গুমরা হয়েছে ধর্মের নামে দুটো জাতি গুমরা হয়েছে একদল মুসলিমদের মধ্যে আর একদল যারা ইসলামের গণ্ডিতে আসেনি। ধর্ম পালন করে অথচ ধর্ম নয় নেকির আশাই করে কিন্তু নেকি নয় হয় শির্ক না হয় বিদাত আর আরেক দল গুমরা হয়েছে আল্লাহ আল্লাহাকের দিন পালন না করে খরোজ অজে বাদে করলো না হারাম নাজেজ কাজে লিপ্ত থাকলো এই তিনটি জাতিকে জাহান্নামের রাস্তা থেকে তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে উদ্ধার করার চেষ্টা করতে হবে ইসলামের দাওয়াত এইরকমই হে নবী তোমার পূর্বে যত নবী রসুল সতর্ককারী পাঠিয়েছি যে কোনো জনপদে যে কোনো শহরে ইল্লা কালুহা তখন সেখানকার সচ্ছল ব্যক্তিরা লোকেরা বলেছে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক পন্থার উপর ওয়াই আল আসার মোখতাদুন আর তাদের অনুকরণে আমরা চলবো তাদের পেছনে পেছনে আমরা অনুকরণ করে ইক্তিদা করে চলবো আল্লাপাব ক আলাহ আউ্লাউজ্জি এতকুম বেআদামিম আওয়াজুম আলিহে আবা কুম নবীরা তখন বলেছে প্রত্যেকে আচ্ছা বলো তো তোমাদের কাছে যদি এমন কিছু নিয়ে আসি जेटा तुम्हारे पूर्वपुरुषरा जै पथ मतर ओपर रे ता तारठिक पथ है तरह चाहते भलो तुम्हारे सामने को आदर्श नहीं आसी तबुओ कबल करबाई बापेट तक तन्ना बेमा उर्सेल तुम बेहि काफेरुण तुम्हारे जा नहीं पाठा हुई दाबी करा अस्वीकार करी मानबना वही सब कथा ओते ही फंता कमना मिनहुम आल्ला तरह प्रतिशोध ग्रहण कर শাস্তি দিয়েছি ফানজুর হেনবি চিন্তা করে দেখো কেইফা খান আকিবাতুল মুকাজ্জিবিন মিথ্যাবাদীদের কুপরিনাম কেমন হয়েছিল ওয়াইদ ইব্রাহিম আলিয়াম ইনানী বারা ওম্মত আবদুল শরণ করে ইব্রাহিম আলিয়াল্লাম যখন নিজ পিতাকে এবং জাতিকে বলেছিলেন নিশ্চয়ই আমি তোমরা যেসবের উপাসনা করছ সব থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি এল্লা আল্লাহ তবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ফাইন্না হোসাইহাদ সে আল্লাহ আমাকে নিশ্চয়ই সঠিক পদ দেখাবেন ও যা আলাহা ক্যালেমাতন বাকিয়তন ফি আকে বেহি লা আল্লাহমিয়ার জন আর এই তৌহিদের কি একমাত্র আল্লাহর ইবাদত করব আল্লাহর বিধান মেনে চলবো এই তৌহিদের বাক্যটিকে আমি রেখেছিলাম অবশিষ্ট ফি আকে তার প্রজন্মে তার বংশ ধরে এব্রাহিম আলী সালামের বংশে অনেক নবী রসুল আল্লাহ পাক পাঠিয়েছেন বনীসলাই সব নবীগুলি এব্রাহিম আলী সালামের বংশে মহম্মদ রসুল্লাহ সঈদুল মুরসাল খাতামীন এব্রাহিম আলি সাল্লামের ছেলে ইসমাইল আলী ইসলামের বংশের আল্লাহ আল্লাহমিয়ার যে যাতে করে তার আল্লাহর পথে ফিরে আসে আবাহাজ হাকুল মিন বরং আমি এই লোকদেরকে আর এদের পূর্বপুরুষদেরকে আমি দুনিয়ার ভোগের সামগ্রী দিয়েছিলাম সুখ শান্তি দিয়েছিলাম হেত্তাজ আহমুল হক এমনকি তাদের কাছে সত্য আগত হইল এবং সুস্পষ্ট রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম আসুলো ওয়ালাম্মা আহমুল হাক্ষো যখন তাদের কাছে সত্য আগমন করল কালু তখন তারা বলল হাজা আহরুন এটা হচ্ছে জাদু ওয়া ইন্না বেহি কা আর আমরা এসব অস্বীকার করি ওয়া কালু আর আরব মুশ্রিকেরা এ কথাও বলেছিল আলাহ উল্লাহ নুজিল হাজ আল কোরআন আল্লাহ রাজিমিন আজিম হে কোরআন যদি নাজেলি হইতো আর আল্লাহকে কোনো দিন ধর্মই পাঠাইতে হইতো যেটা আমাদের ধর্মের চাইতে ভালো তাহলে এই ইয়াতিম কি কেন দেবে মোহাম্মদ কি কেন দেবে একটা গরিব দুঃখী কেন পাবে দুটো শহর আছে পাশাপাশি একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে তায়েফ এই দুই শহরের বড় বড় নেতা প্রধানরা রয়েছে যেখানকার হতো একজন বড়ো নেতাকে নবী বানানো হইতো আমরাও মেনে নিতাম আল্লাহ পাক বলছেন তাদের প্রস্তাবের কথা লাউলা নজল হাজাল কোরআন এই কোরআন কেন নাজিল করা হলো না এমন এক মহান ব্যক্তির প্রতি মিনালকার এই দুই শহরের অর্থাৎ মক্কা এবং তায়েফের তাদের উদ্দেশ্য ছিল আল্লাহ পাক বলছেন যে তোমরা ভাগ বন্টন করবে আল্লাহ ভাগ বন্টন করবেন আল্লাহ নবী পাঠাবেন আল্লাহ কাউকে অনগ্রহ করবেন আল্লাহ কাউকে সম্মানিত করবেন আর ভাগ বন্টন বণ্টন করবে যে আমরা ভাগ করে নেব নবুৎ অমুককে দেব নবী করব। করবো আহোমোন রাহমাত হে নবী তোমার প্রতিপালকের দয়াকে ভাগ করতে চায়নি যে না হো মাই ফিল হায়াতি দুনিয়া পার্থিব জগতে তাদের যে জীবন যাপন তাদের যে জীবিকা তা আমি ভাগ করে দিই পরাফান আব্বা আদহম ফৌক আাজ এবং এককে অপরের ওপর উঠিয়ে থাকি ওপরে রেখে থাকি উঁচ নিচ করেছেন দ্বারা জাত বিভিন্ন স্তরের লোক রেখেছেন তাকে আদহম্বাজ আন সুখরিয়া যাতে করে এক শ্রেণীর লোক আর এক শ্রেণীর লোককে নিজের বসে করতে পারে নিজের অধীনে রেখে কাজকর্ম নিতে পারে সবাইকে যদি আল্লাহ সমান করে দিত কেউ কারো কাজ করে দিত না কেউ কারো ধারধারত না একে অপরের পরিপূরক হইত না কিন্তু এখন একজন অপরজনের পরিপূরক কেউ যদি চাষি হয় তো একজন তাঁতি আর ব্যবসায়ী আর একজন চাকরিজীবী কেউ যদি এই দিক দেখে আরেকজন ওই দিক দেখছে কেউ যদি এই দিক থেকে আমাদের সহযোগিতা করে আমাদের প্রয়োজন মেটাই তো আমরা অন্যদিক থেকে প্রয়োজন মেটাচ্ছি ইত্যাদি আল্লাহাক এই নীতিমালা সৃষ্টির ক্ষেত্রে গ্রহণ করেছেন ও রাহমত হার হে নবী তোমার দুনিয়ায় সঞ্চয় করে তার চাইতে উৎকৃষ্ট আর ভোগ বিলাসের সামগ্রী নেতৃত্বে সব চাইতে আল্লাহ অনুগ্রহ রহমত ইমান হেদায়ত ইসলাম আল্লাহ পরকাল সম্পর্কে চিন্তাশিল আর জান্নাত এটা হচ্ছে সবচাইতে কল্যাণকার आल्लापा बोलते आशंका जो ना थकत मानव जी एक बार जबे। जबे। जबे। जे परिणत हो सबग शुफुरी लिप्त हो जाए सब नास्तिक पापिष्ट हो जाए रहमान जी व्यक्ति दयावान आल्ला के अस्वीकार कर तार् कितम ले बु तुम तरह घर बाड़ छतफिउी रूपार छद मारे जार सीढ़ी रूपार द আলহা ইয়াজ হারুন যার ওপর দিয়ে তারা সিঁড়ি বয়ে ওপরে উঠতো ছাদে উঠত সবাইকে একবার ধনাঢ়্য করে দিতাম বিশেষ করে ওই সব লোকদেরকে লেমাইয়কফর রহমান যারা কাফের যারা মুসরেক যারা বিদিন যারা পাপিষ্ট যারা গোনহাই লিপ্ত তাদেরকে এত বেশি ধন দিতাম এত বেশি ধন দিতাম যে তাদের ঘরবাড়ি বাড়ি হতো স্বর্ণ আর চাদির সামনে স্বর্ণের কথা হলা বলছে কিন্তু এটা কেন করিনি এজন্য করিনি যদি এই হতো যে পাপিরাই ধন দৌলতের মালিক তাহলে একটিও মমিন থাকতো না সবাই ওই ছুটতো যার ফলে আল্লাপাক পাপীদের মধ্যে কিছু গরিব রেখেছেন আর দুনিয়া যেহেতু তুচ্ছ এই শুধু মমিনের সাথে দুনিয়াকে খাস করে দেননি মমিনকে দিয়েছেন কাফের পাপিষ্টকও দিয়েছেন গোনাগারকেও দিয়েছেন চোর ডাকাতকে দিয়েছেন চরিত্রহীন কো দিয়েছেন আল্লাহ বলছেন বইউ তেহিম আবহাওয়া বা অস্বররা আর তাদের ঘর বাড়ির দরজাগুলিও চাঁদির করে দিতাম অস্বররা তাদের পালংগুলিও চাঁদির করে দিতাম আলেহি আর তখন যেগুলির ওপর তারা হেলান দিত খাট আর কাঠের হইতো না বাড়ি বাড়িঘরের দরজা কাঠের আর এই লোহার হইতো না সেগুলি সোনা চাঁদির আল্লাহ করে দিতেন অজোখরফা এইরকমই স্বর্ণেরও এই জোশোরফ শব্দ থেকে সোরার নাম হচ্ছে পার্থিবের দর্ব ইমুত্তাকিন আর হে নবী তোমার প্রতিপালকের নিকট আল্লাহদের জন্য আখেরাতি সবচাইতে সুন্দর রয়েছে কাছে মত্তাকিনদের জন্য আখেরাতের সুখ শান্তি রয়েছে রাহমান ওমাইয়াশানজিক রহমান নকাইয়াজু শেতান্লাহ করিন আল্লাপাক বলছেন বিভ্রান্ত গুমরাধে সম্পর্কে যে যারা দয়াবান আল্লাহর উপদেশ থেকে অন্ধ হয়ে যায় আশা বলা হয় যে ব্যক্তি চোখে দেখে না রাত কানা তো এখান থেকে যেই ব্যক্তি আল্লাহর উপদেশ থেকে অন্ধ হয়ে যায় মানে আল্লাহর উপদেশকে উপেক্ষা করে বা ভুলে যায় নকাইয়া জ্লাহু শেয়েতান তার জন্য আমি শয়েতানকে নিযুক্ত করি যে যত বেশি আল্লাহর দিন থেকে সরবে তত বেশি শৈতান জিন মানুষ শয়তান সুযোগ নেবে বিভ্রান্ত করার জন্য ফাহ আল্লাহ তখন ওই জিন শয়তান তার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায় ঘনিষ্ঠ সহচর হয়ে যায় ওয়াইনাহম লাসুদ্দুন আহম আনিসাবিল আর এরা সঠিক রাস্তায় বাধা দান করে ওয়াহসাবুন আন্না হাদুন এবং তারা ধারণা করে যে তারাই ঠিক পথে আছে যারাই বাড়াবাড়ি করে যারা জুলম অত্যাচার করে যারা অন্যাই কথা বলে তারাই মনে করে যে আমরা ঠিক পথে আছি আজকে যারা ভালো মানুষ ভালো মুসলিমদেরকে মৌলবাদী কট্টনপন্থী ইত্যাদি ইত্যাদি এসব বলছে তারা মনে করছে আমরাই হচ্ছে কি প্রগতিবাদী আমরাই হচ্ছে বুদ্ধিমান আমরা সবটাই বুঝি আল্লাপাক বলছেন হাত তাই আনা এমন সময় যখন হবে যখন আমার কাছে হাজির হবে কালা তখন বোদ আল মশে কৈনফাবে এসালিন বলে হাই আফসুস যদি আমার মাঝে আর তোমার মাঝে ওই শৈতান বন্ধুকে বলবে এই শৈতান তুই তোমাকে গুমরা করেছিস কুমন্ত্রণ দিয়েছিস এই শয়তান তুই বন্ধু ছিলি দুনিয়াতে তার খারাপ করেছিস তোর মাঝে আর আমার মাঝে যদি পূর্ব পশ্চিমের দূরত্ব হয়ে যেত বৌদ পূর্ব পশ্চিমের মতো দূরত্ব থাকতো তো আমার কাছে না আস্তিক আর আমি না যেতাম তো কতই না ভালো হতো তাহলে আজকে জাহান্নামে যেতে হইত না ফা বেসাল করিন ইয়ে হবে খুব জঘন্য নিকৃষ্ট সাথী ওয়ালাইয়ান যখন পৃথিবীতে তোমরা জুলম অত্যাচার করেছো তাহলে আজকে আর কোন কাজে আসবে না আক্ষেপ করা তোমরা সকলে আজাবে ভাগ নেবে জিন শৈতান ও ভাগ নেবে আর মানুষ যারা বোধ প্রকৃত তারাও তাতে ভাগ নেবে আফান তাহাদিলাফিউ জালা আলি মবিন তুমি কি বধিরকে শোনাতে পারবে অন্ধকে রাস্তা দেখাতে পারবে আর যে ব্যক্তি সুস্পষ্ট গুমরাহিত আছে তাকে আল্লাহ বলছে ফাইমা নাজহাবানাবি তোমাকে যদি আমি নিয়ে চলে যাই মানে মৃত্যুদান করি ফাইন না মিনহ মুন তাক তবুও তাদের ছাড়বো না অবশ্যই তাদের কাছ থেকে প্রতিশোধ নেব। আরিয়ান্না কার্ড ওয়া আদনা হম অথবা তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছি তা তোমাকে দেখিয়ে ছাড়বো দেখো তোমরা যদি নভীকে না মানুম কোরআন না মানো তাহলে তোমাদের উপর শাস্তি আসবে দস্ত করব। তাও তোমাকে দেখাতে পারি ফাইন না আলী হি দেরুন আমি আল্লাহ তাদের ওপর সক্ষম এখানে আমাদের আলোচনা শেষ করছি আল্লাহর بِسَمَائِي مَدَعَرْتُ الله ربي حل وحل وحل وحياتي ودَعَرْتُ الله ربي أشرق النور في <تصفيق> <تصفيق> সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন ব্যাংক, আর কোর্ট আই আল্রায়ন ব্যাংক বর্মিংহাম ইউকে। পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন শর্ট কোড সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন পিস টিভি মানবতার সমাধান কোরআন একটা এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবাহ আলা কোরআন কে রাখবেনি কোরআন শুধুমাত্র মহিন্দের সম্পদ নয় शायख अब्दुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी आज सन्द्या साढ़े पांच ट्रचार सकाल छंगे पीट टी